আসসালামু আলাইকুম দর্শক মন্ডলী আপনার প্রোগ্রাম দেখছেন দিনী প্রোগ্রাম দীনে আলোচনা হালাল হারাম এবং ইসলামী অর্থনীতি সংক্রান্ত বহু বিষয় আজকের একটা বিষয় দাদন ব্যবসা দাদন ব্যবসা নিয়ে আমাদের দেশে প্রচলিত অনেক ব্যবহার আছে আচরণ আছে মানুষ চুক্তিভিত্তিক কাজ করে যেমন একজন শিল্পী সে অগ্রিম টাকা নিয়ে অল্প টাকা দামে শিল্পের সামান দেয় একজন চাষি টাকা নিয়ে পৌষ মাসে ধান দেওয়ার নামে ঋণ নেয় এবং তার বিনিময়ে ফসল দেয় তাতে কি হয় যে ঋণ দেয় সে অপেক্ষাকৃত কম মূল্যে শস্য পায় তারপর ধরুন লেবার লেবার গরিব মানুষ ভাদ্র মাসে এলো আপনার কাছে এসে বলল আমাকে টাকা দিন আমি আপনার লেবার খেটে শোধ করে দেবো এখন সেই ক্ষেত্রে যে টাকা দেবে সে কিন্তু লেবারকে অল্প মূল্যে ব্যবহার করবে মনে করবার হচ্ছে একশো টাকা তার কাছ থেকে কাটবে কত করে আশি টাকা বা নব্বই টাকা করে এটা কি জায়েজ না না যায়জ অগ্রিম মূল্য আদায় করে মাল নেওয়ার চুক্তিকে বাই এ সালাম বলা হয় শরীয়তের পরিভাষায় বাই এ সালাম যাকে আমরা বাংলাতে দাদন ব্যবসা বলি এই ব্যবসা একটি বৈধ ব্যবসা এবং প্রয়োজনের তাকিদে ক্রেতা বিক্রেতা উভয়ের জন্য উপকারী ঋণ ব্যবসা কারণ সাধারণত এই ব্যবসার ক্রেতা পণ্যের মুখাপেক্ষী থাকে এবং তা যথাসময়ে কম দামে পাওয়ার নিশ্চয়তা লাভ করে থাকে যে পণ্য নেবে যে শস্য নেবে যে আপনার ফার্নিচার নেবে তার নিশ্চয়তা হয়ে গেল কম দামে আমি পাবো। আর বিক্রেতাও তার পণ্য বা ফসল প্রস্তুত হওয়ার পূর্বে আগাম মূল্য নিজের কাজে বা ওই পণ্য প্রস্তুত করার কাজে ব্যয় করতে পারে তা দুই দিকই সুবিধা হলো এও সুবিধা পেলো আর ও সুবিধা পেলো চাষির হাতে পয়সা নেই চাষ করার জন্য কি শিল্পীর হাতে পয়সা নেই তার শিল্পের কাম কাজ করার জন্য এ সময়ে পয়সা পেল সেই পয়সা দিয়ে কাজ করলো চাষ করলো আর যে বেসারি ঋণ দিয়েছে সেও সময় মতো ফসল পেল এবং শিল্পের কাজ পেল ফার্নিচার পেলো ইত্যাদি ইবনে আব্বাস রাজি আল্লাহ বলেন আমি সাক্ষ্য দিচ্ছি যে নির্দিষ্ট সময় বিলম্বিত নিশ্চিত দাদন ব্যবসা আল্লাহ তার কিতাবে হালাল করেছেন তার কথা এটা ইবনে আব্বাসের কথা এবং তা করতে অনুমতি দিয়েছেন অতঃপর তিনি কোরআনকারিমের এই আয়াত পাঠ করেন এখান থেকে ই আব্বাস বুঝেছেন যে দাদন ব্যবসা বৈধ ব্যবসা অবৈধ ব্যবসা নয় মহানবী সালাম যখন মদিনায় হিজরত করে এলেন প্রত্যেকে মক্কা থেকে তখন দেখলেন যে মদিনাবাসীগণ এক দুই বছর মেয়াদে ফল নিয়ে দাদন ব্যবসা করছে একদম এক বছর আগে দু বছর আগে পয়সা নিয়ে ফলের ব্যবসা করছে খেজুরের ব্যবসা চলছে তিনি তা দেখে বললেন মান মানি শাফি কৈলিন ইলা আজ আলিম মালুম যে ব্যক্তি দাদন ব্যবসা করবে সে যেন জানা শোনা নির্দিষ্ট মাপ ও জানা শোনা নির্দিষ্ট সময় নির্ধারিত করে দেয় নির্দিষ্ট মাপ এবং নির্দিষ্ট সময়ে এসে যেন ব্যবসা করে তার মানে চুক্তি করে নিতে হবে যে আমি এত টাকা দিচ্ছি তার বিনিময়ে এত কেজি ফসল নেবো এবং এই সময়ে নেব তা সম্পূর্ণ যেন নির্ধারিত হয়ে যায় যাতে পরবর্তীতে ঝগড়া ঝামেলা থাকে আন্দাজে এখন আপনি পাঁচ টাকা দিলাম আমাকে পৌষ মাসে ধান দেবেন কিন্তু কত কেজি দেবেন কোনো ফায়সলা হয়নি তা কি চলবে না ফিক্সড করে নিতে হবে যে চাছি তোমার এই আষাঢ় মাসে শ্রাবণ মাসে চাষ করা টাকা নেই আমার কাছে নাও কিন্তু তোমার কাছে ধান নেবো পৌষ মাসে কত কেজি নেব আমি দশ হাজার টাকা দিচ্ছি তার বিনিময়ে এত বস্তা ধান নেব ফিক্সড হয়ে যাবে তখন যে দর চলবে তা আমার দেখার দরকার নেই আমি আগে থেকে চুক্তি করে নেবো যে এত টাকার বিনিময়ে আমি এত টাকা ধান চাই माण धान चाय होन, दिन से धने राजी हन आपने ऋण नहीं जान यम मदीनए व्यवसा देखें चलते चाषी मिन्नी बोलें तुम्हरा व्यवसा करो क्योंकि फिक्सडे नाओ निर्दिष्ट कर फाफी सईन फाफी कईलिम आलुम ओ वजिम्मा आलम इलाजालिम्म आलम निर्दिष्ट दिन निर्दिष्ट ओजन माप সুতরাং দরে কম হলেও শ্রাবণ ভাদ্র মাসে নির্দিষ্ট মন ধানের দাম দিয়ে পৌষ মাঘ মাসে সেই ধান গ্রহণ করা বৈধ এ ব্যবসা ওই নিষিদ্ধ ব্যবসার পর্যায়ভুক্ত নয় যার জন্য মহানবী সাল্লা সাল্লাম বলেছেন লা হাদিসে নিষেধ এসেছে যে জিনিস তোমার কাছে বর্তমানে নেই সেই জিনিস বিক্রি করো না তাই না তাহলে এটা তো তাই হলো এখন ফসল আপনার ধরেই নেই আসেই আপনি বিক্রি করে দিলেন কিন্তু না এর থেকে এই ব্যাপারটা অ্যাক্সেপশন ব্যতিক্রম যেখানে আল্লাহ নবী আসসালাম বলেছেন তোমার কাছে যে জিনিস নেই তুমি যে জিনিসের মালিক নও সে জিনিস বিক্রি করো না এখানে বাই এসালামে বা দাদন ব্যবসাতে আপনার কাছে ফসল বর্তমানে নেই কিন্তু হবে আসবে আর যে সময় আসবে তখন আপনি নির্দিষ্ট ওজন বা মাপ অনুযায়ী আপনি দিতে পারবেন এই ভিত্তিতে এই ব্যবসা জায়েজ এর থেকে এটা ব্যতিক্রম যেন দুটো সঙ্গে বা গোলমাল অনেকে বলবে যে জিনিস দেওয়ার মতো তোমার সাধ্য নেই সে জিনিস কাউকে বিক্রি করো না এর কথা আলাদা আর ওর কথা আলাদা সুতরাং এমন জিনিস বিক্রয় করা ধোকার পর্যায়ে ভুক্ত পক্ষান্তরে জ্ঞাত পরিচিত নির্দিষ্ট পরিমাণের দায়িত্ব থাকা কোনো জিনিস নিজের দায়িত্বে থাকা কোনো জিনিস যা যথাসময়ে আসবে আপনি জানেন যে চাষ করলেই আসবে হবে বা দেওয়া যাবে এই প্রবল ধারণাকে ভিত্তি করে অগ্রিম মূল্য নিয়ে এমন দাদন ব্যবসার চুক্তি কোনো রকম ধোকায় ফেলতে পারে না পক্ষান্তরে যে জিনিসের মালিক আপনি নন জানেন না আসবে তা আমি পাব কি না সেই ক্ষেত্রে তুমি সেই জিনিস বিক্রি করো দাদন ব্যবসা বৈধ বললাম কিন্তু তার শর্ত আছে সেই শর্তা বলি কি এই ব্যবসা যাতে সঠিক হয় এবং কোনো সময় ক্রেতা বিক্রেতার মাঝে কোন প্রকার ঝামেলা ভুল বুঝাবুঝি মতবিরোধ দানা বেঁধে না ওঠে তার জন্যই পূর্বেই এমন কিছু শর্ত বাঁধা হয়েছে শরীয়তে সেই শর্ত যদি পালিত হয় তবে এই দাদন ব্যবসা বৈধ নচেত বৈধ নয় যদিও ব্যবসা উভয়ের জন্য উপকারী ক্রেতা এবং বিক্রেতা উভয়ের জন্য উপকারী এবং এক প্রকার ঋণ তাই না ঋণ দেওয়া হচ্ছে আগে থেকে অগ্রিম ঋণ দেওয়া হচ্ছে সেই ঋণের বিনিময়ে সে অল্প দামে ফসল পাবে কিন্তু স্থানের শর্ত লাগানো হয়েছে নম্বর এক পণ্যের মূল্য বা বিনিময়ে যেন নগদ টাকা হয় নয় যে আপনি টাকা দেবেন তা নয় আপনি দিচ্ছেন টাকা নগদ দিতে হবে যে পণ্য আপনি কিনবেন পরে ভবিষ্যতে হলে পরে সেই ফসলের টাকা আপনাকে নগদ দিতে হবে যেমন ধান নেওয়ার জন্য অগ্রিম মূল্য টাকা হতে হবে নচেত ধান দিয়ে ধান নেওয়ার চুক্তি চলবে না ধান দিয়ে ধান চুক্তি ধান এখন চাষ করবে না আপনি চাষিকে বললেন তো আমার ধান রয়েছে এখন নিয়ে যাওয়ার চার বস্তা তারপরে পৌষ মাসে দেবে কত পৌষ মাসে কত বসা দেবে এটা লাভ রাখতে গেলে ধান বেশি দিতে হবে আর ধান বেশি দিলে তখন কী হবে সেটা সুদ হয়ে যাবে তখন সুদ হয়ে যাবে টাকার বিনিময়ে টাকা নিলে সুদ ধানের বিনিময়ে ধান নিলে বেশি নিলে তাই না বেশি নিলে সুদ তাতে কম বেশি নিলে সুদে পরিগণিত হবে সুতরাং ধান কেনার সময়ে ধান দিলে হবে না কি দিতে হবে টাকা দিতে হবে নম্বর দুই পণ্য সর্বদিক থেকে জ্ঞাত পরিচিত ও নির্ধারিত হতে হবে যেমন কোন শ্রেণীর ধান আপনি দেবেন কোন নামের ধান দেবেন চাষিদের মধ্যে অনেক নামের ধান আছে তাই না সব ধানের দামও সমান না কোনটা ছোট সাইজ কোনটা লম্বা সাইজ বিভিন্ন ধরনের ধান আছে আপনার চুক্তির সময় স্পষ্ট করে দিতে হবে যে আমি এই শ্রেণী ধান নেবো বা চাষি বলবে আমি এই ধান দেবো ধানের নাম নেবে কোন কোয়ালিটির কোন মানের কত পরিমাণ মা ওজন ইত্যাদি সব ফিক্সড হয়ে যাবে যেমন ধানের সময় আপনাকে আউস ধান দেবো আউস ধান আছে তাই না আউশ বলে ধান আছে আউস ধান দেব এত বস্তা এত টাকার বিনিময়ে পৌষ মাসের শেষ তারিখে এইভাবে ফিক্সড হয়ে যেতে হবে নম্বর তিন শর্ত পণ্য প্রাপ্তির সময় নির্ধারিত হতে হবে যেমন পৌষ বা মাঘ মাস অথবা ধান ঝরানোর সময়তে। সময় ফিক্সড করে নিতে হবে যাতে কোনো প্রকার ঝগড়ার অবকাশ না থাকে চাষি বলবে না এই সময় কথা ছিল না আপনি আগে চাচ্ছেন আগে নয় পরে নয় এরকম বলা হবে না আর দাতা সে বলবে আমি এই সময় বলেছিলাম না এরকম হলে হবে না একটা সুতরাং যে কোন ঋণী ব্যবসাতে ঋণে লেখা পড়া দরকার আছে আল্লাহ এমন একটা দিয়েছেন যাতে করে মানুষ না হয়তেই আল্লাহ বলেছেন যে লেখার কি উপকারিতা আছে লেখার উপকারিতা হচ্ছে এই যে এটা আল্লাহর কাছে দেখো লিখেছ তুমি আল্লাহ তার খুবই কম হবে যে তোমরা সন্দেহ করবে সন্দেহ পোষণের অবকাশ থাকবে না প্রিয় দর্শক সামান্য বিরতির পর আবার আপনাদের সামনে আসছি বাকি কথা বলবো ইনশাল সাথে থাকুন কাছে থাকুন প্রিয় দর্শক মণ্ডলী সামান্য বিরতির পর আবার আমরা বাকি কথা আলোচনা করব দাদন ব্যবসার ওপরে এই দাদন ব্যবসা যে বলা হলো নির্দিষ্ট মাপে নির্দিষ্ট পরিমাণে নির্দিষ্ট গুণের এবং নির্দিষ্ট সময়ে চুক্তি হলে পরে সমস্যা নেই আপনি এই দাদন ব্যবসা করতে পারেন যদিও এটা ঋণ ব্যবসা কিন্তু এটা যদি ঘুরিয়ে টাকার বিনিময়ে টাকা হয় কম বেশি অথবা ধানের বিনিময়ে ধান হয় কম তাহলে কী হবে সুদে পরিগণিত হবে কিন্তু টাকার বিনিময়ে পণ্য টাকার বিনিময়ে ফসল এতে সমস্যা নেই অগ্রিম টাকা নিয়ে পরে সেই টাকা অনুপাতে ধান বা শস্য দেওয়া সমস্যা নেই কোনো কারণে যে পণ্যের জন্য দাদন ব্যবসার চুক্তি হচ্ছে সে পণ্য যদি বর্তমানে মজুদ না থাকে এরকম কথা যে পণ্যের জন্য আপনি ব্যবসা করছেন এটা একটা শর্ত সেই পণ্য যেন বর্তমানে মজুদ না থাকে আপনি চুক্তি কিসের করছেন ধান নেবেন আর যে সময়ে চুক্তি করছেন সেই সময়ই ধান আপনার মজুদ আছে তাহলে সেরকম ব্যবসা হবে না সেটা দাদন ব্যবসা না সুতরাং আপনার কাছে ধান নেই আপনি চাষি মানুষ আপনার কাছে এখন বর্তমানে ধান নেই পৌষ মাসে হবে তবে আমাকে দেবেন বর্তমানেই যদি ধান থাকে তাহলে সেটা দাদন ব্যবসা পরিগণিত হবে না এই এটা একটা শর্ত तक ता उपस्थित व्यवसार पर्याभुगह सूतरा दादन व्यवसार शर्त हल जिन बिक्री कर धारे से जिन बर्तमान अपनारे नहीं क्षेत्र में पण्य देखे बुझे नवा जरूरी है बुझते जेको कारण दादन ग्रहीता क्रेता के यथाएय पण्य समर्थन ना करते उभये सन्तुष्टि मत अन्न पण्य दीते आनी चुक्ति धान देव আমি টাকা দিলাম আর আপনি বললেন যে আমি ধান দেবো পৌষ মাসে দেখা গেল যে আপনি ধান দিতে পারলেন না কোনো কারণে ধান হয়নি বা পরিমাণ মতো হয়নি তখন আপনি আবার সেটাকে অন্য ফসল দেওয়ার চুক্তি করে নিতে পারেন যেমন গম দেবো কিংবা এই সময় হলো না পরবর্তীতে আবার যখন গরমের ধান লাগাব তখন দেবো অন্য চুক্তিতে পরিণত করা যেতে পারে তাও না পারলে নেওয়া মূল্য ফেরত দিতে বাধ্য হবে চাসি যদি তাও না পারে তাহলে যে মূল্য নিয়েছে সেই মূল্য সে ফেরত দিতে বাধ্য হবে পণ্য বিক্রেতা যদি নিজে চাসি শিল্পী বা প্রস্তুতকারক না হয় তাহলেও তার সাথে উক্তপ্রকার চুক্তি করা বৈধ যেমন কেউ যদি পঞ্চাশ হাজার টাকা নিয়ে বলে আমি এক বছর পর একটি গাড়ি দেবো একটা লোক বললো আপনার কাছে পঞ্চাশ টাকা নিলো নিয়ে বললো যে এক বছর পর একটা গাড়ি দেবো তাহলে এক্ষেত্রে গাড়ির নাম গুণ ইত্যাদি নির্দিষ্ট হলে এবং দাদন গ্রহিতা নিজে গাড়ির প্রস্তুতকারক বা ডিলার না হলেও এই চুক্তি দোষণীয় হবে না সে গাড়ির মালিকও নয় গাড়ির ডিলারও নয় কিন্তু সে আপনার কাছ থেকে ধার নিল পয়সা অগ্রিম দাম নিল বললো পঞ্চাশ টাকা তুমি দাও আমি তোমাকে অমুক সময়ে গাড়ি দেবো সে নিজে না সে আপনার ব্যবস্থা করে দেবে যেমন করি হোক সে ব্যবস্থা করে দেবে তাহলে এই চুক্তি দূষণীয় নয় সে যেখান থেকে যেমন করি হোক বৈধ উপায়ে গাড়ি দিতে পারলেই হলো যে কোনো প্রকার যদি আপনাকে গাড়ি দেয় সময় মতো তাহলে সমস্যা নেই যদিও সে নিজে গাড়ির মালিক নয় বা গাড়ির ডিলার নয় অনুরূপভাবে পৌষ মাসে ধান দেবো বলে যদি কেউ ভাদ্র মাসে টাকা নেয় এবং সে নিজে চাষি নাও হয় সে নিজে চাষ করে না তার জমিই নেয় কিন্তু আপনার সাথে চুক্তি হলো কি যে আপনি এখন টাকা দেন পৌষ মাসে আপনাকে ধান দেবো তবুও পূর্বের ন্যায় এ ব্যবসা চুক্তি বৈধ মনে করছে পৌষ মাসে আপনাকে কিনে দিল আপনার কাছে টাকা নিল ঋণস্বরূপ দিবললো পৌষ মাসে ধান দেবো সে কিন্তু চাষি না পৌষ মাস যখন এলো ঠিক সময়ে ঠিক তত পরিমাণ ধান আপনাকে দিয়ে দিল। তাহলে তাতে সমস্যা আছে কোন সমস্যা নেই তাতেও এই ব্যবসা চলবে মহানবী সাল্লাহসাল্লামের জামানায় শাহবাগন এরকম চুক্তি করে অর্থ দিতেন এবং যাদেরকে দিতেন তাদেরকে কথা জিজ্ঞাসা করতেন না যে তোমাদের নিজস্ব কোন ক্ষেত খামার আছে না নেই তার মানেই বোঝা গেল যে যে আপনার কাছে ফসল দেবো বলে টাকা নিচ্ছে তাকে জিজ্ঞাসা করাও জরুরি না যে আপনার ধানের ক্ষেত আছে না নেই আপনার ধান পেলই হল সে যেমন করি হোক সে কিনে দিতে পারে সে যেমন করে হোক আপনাকে দেবে সুতরাং দাদন ব্যবসার ক্ষেত্রে যার সঙ্গে আপনি চুক্তি করছেন সে তার কাছে মানে ধান থাকা কিংবা আপনার শিল্পের কোনো জিনিস থাকা যেমন ফার্নিচার টার্নিচার ইত্যাদি বিভিন্ন কাজের ক্ষেত্রে এরকম ব্যবসা চুক্তি হয়ে থাকে তাকে তার মালিক হওয়া জরুরি নয় এই হলো মোটামুটি আপনার দাদন ব্যবসার ক্ষেত্রে কিছু কথা যে কথার জন্য আমরা আগে থেকে অনেকে প্রশ্ন করছিলেন যে এরকম ব্যবসা যাইজ কি না অতএব ইসলামী অর্থনীতিতে ইসলামের শরীয়তে চাষিদের জন্য সুবিধা করার বিশেষ প্রয়োজন এ সময়ে আর এদেরও প্রয়োজন আছে যাদের ক্ষেত নেই যাদের শস্য নেই কেবল টাকা আছে টাকা তোর কামড়িয়ে খাওয়া যায় না টাকার বিনিময়ে শস্য চায় আর শস্য যারা উৎপাদন করবে তারা টাকা ছাড়া উৎপাদন করতে পারে না এই জন্যে উভয় পক্ষে তা আউন যাকে বলে উভয় পক্ষের সাহায্য সহযোগিতার ফলে টাকাওয়ালা শস্য পায় আর শস্যওয়ালা টাকা পায় হাতে হাতে না পেলেও আগে অগ্রিম মূল্য নিয়ে এক অপরে পক্ষ থেকে উপকৃত হয়ে থাকে আর এটাই হল ইসলামী নীতি যে অর্থনীতিতে এই রকম কারবারকে বৈধ করা হয়েছে আল্লাহ আল্লাহতালা বান্দার প্রতি বড় রহমান রহিম তিনি এমন কোনো আহকাম বা এমন কোনো হুকুম দেননি যা পালন করা মানুষের পক্ষে বড় কঠিন বা কষ্টকর আর দিন ইউসর দিন হচ্ছে সহজ দিন পালন করা সহজ কেন সহজ আপনাকে বলা হয়েছে কঠিন শীতে আপনাকে গোসল করতে হবে তাই না আপনার গোসল ফরজ হলো আপনি করতে পারলেন না তখন কঠিন হলে কি হতো যে পারছেন না তাও আপনাকে আল্লাহ তালা সহজ করে দিয়েছেন লা আল্লাহ তালা বলে দিয়েছেন সহজ হয়ে গেল আপনার জন্য কি করবেন আপনি তায়ামুম করে নামাজ পড়ুন আল্লাহ পানি স্পর্শই করতে হবে না দিন সহজ হয়ে গেল না আল্লাহলা বলছেন তোমরা তোমাদের জন্য যা হারাম করা হয়েছে তা খবরদার ভক্ষণ আবার করো না তারপরে মন না নিয়ে এইগুলো ব্যবহার করতে বাধ্য হয় তাহলে তার জন্য গোনা হবে না তার মানে যেগুলো হারাম জিনিস সেই হারাম জিনিস খেতে যদি আপনি কোনো সময়ে বাধ্য হন নিরুপায় হন না খেলে আপনার চলবে না তখন সেই জিনিসটা আপনার জন্য কি হয়ে যায় হালাল হয়ে যায় এই হচ্ছে ভারী মনে করবেন না কষ্ট মনে করবেন না ভাববেন ইসলাম খুব কঠিন দিন এত হালাল এত হার হারাম হারাম হারাম হ্যাঁ কিন্তু না আল্লাহ তালা সহজ রাস্তা বলে দিয়েছেন এটা হারাম হলে হালাল পথ আছে আর যে ব্যাপারটা আপনি নিরুপায় হবেন বাধ্য হবেন আল্লাহুল্লাহসানকে তার সাধ্যের বাইরে বোঝা চাপান না যেটা তার সাধ্যে আছে সেটুকু যদি নিরুপায় হয়ে সেটা খেতে হয় করতে হয় আল্লাহ করবেন এখন যদি কোন প্রশ্ন থাকে বাকি সময়টা প্রশ্নের মাধ্যমে আমার হয়তো জমি আছে আমি জমি নিজের চাচনা করে কোনো চাষিকে জমি ভাঙে দেব আমার সঙ্গে আগেই কন্টাক্ট হলো যে বিঘা আমাকে পাঁচ মন ধান দিতে হবে এরকম চুক্তি হয়ে গেল চাষির সঙ্গে এবং আমি জমিয়ে দিয়ে দিলাম কিন্তু বন্যার কারণে বা খরার কারণে ফসল হলো না এখন চাষি বলছে যেহেতু ফসল হয় না আমি ধান কোথা থেকে দেবো আমি দিতে পারব না আমি বলছি বা কোনো চাষি বলছে দিতে হবে যেহেতু চুক্তি হয়েছে দিতে হবে কিন্তু এখানে কি হবে চাষি তো সে কেমন করে দেবে সেখানে কি করা যাবে প্রথমত এই চুক্তি যায় নির্দিষ্ট ধানের বিনিময়ে জমি চাষ করতে দেওয়া না। যেমন নির্দিষ্ট জায়গার বিনিময়ে জমি করতে দেওয়া এই ক্ষেত্রে চাষি ফিক্সড করে দিয়েছে এত মন লাগবে এটা ভুল তার ফলে চাষি ক্ষতিগ্রস্ত হবে যে চাষ করছে সে ক্ষতিগ্রস্ত হবে মালিক লাভে থেকে যাবে এই জন্য শরীয়ত একটা নিয়ম দিয়েছে সেটা হচ্ছে যে আপনি পারসেন্টেজ একটা পার্সেন্টেজ করবেন যে যা ধান হবে তার তিন ভাগের এক ভাগ কিংবা আধা আধিক তাহলে তো কেউ ক্ষতিগ্রস্ত হবে না চাষি দেখবে যে যখন ধান হয়নি তখন অর্ধেক দেব তাহলে জমির মালিক অর্ধেক পাবে সে অর্ধেক পাবে ক্ষতিতে উভয়েই ভাগই হবে আর আপনি যেটা বললেন চুক্তি ফিক্সড করে নেওয়া তাতে কেবল লাভ কে করবে জমির মালিক আর ক্ষতির শিকার হলে কে কে হবে চাষি এটা কিন্তু ইসলামে জায়জ না শুধুই লাভ বহন করবেন আর নোকসান বহন করবেন না হুকুম কি ওটা কোন ব্যবসা গাছের ফল বাই ওয়া আর ইয়া আর কি যেটা গরিবদের জন্য দেওয়া হয় বৈধ করে আমাদের বৈঠক আছে কোন কোন ব্যবসা কোন কোন কোন আছে পরবর্তীতে আমরা বলবো আমার প্রশ্নটা হচ্ছে যে ধরেন চাষি গির কাছে জাগা ভাগ করছে আপনি রাজি হয়ে যান আপনি জমির মালিক আপনি চাষি কে চাষ করতে দিয়েছেন তাতে আপনি অর্ধেক রাজি হলো চাষি রাজি হলে আর যদি চাষি বলে আমার এতে ক্ষতি হবে আপনি একের তিন নেন আপনি যদি রাজি হয়ে যান জমির মালিক ঠিক আছে তিন ভাগ আর এক ভাগ নেব দুভাগ তোমার সমস্যা নেই চুক্তির উপরে আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দেন ও সাল নবীন মোহাম্মদ আলআ ওসহাবি আজমাইন ও সালাম আলাইকুম ওরমতুল্লাহি